বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম শুরু হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠীর তম প্রযোজনা কিশোর শিল্পী শাহাবুদ্দিনের চতুর্থ একক অ্যালবাম আল্লাহকে সত্যি ভালোবাসে যে ক্যাসিটের শব্দ ধারণে মাসিম সাউন্ড সিস্টেমস প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিচুয়াল সেন্টার